কাজা রহমতুল্লাহ আল্লাহতে বর্ণিত তিনি বলেন আমি আবু সাইদ খুজরুর রজিল্লাহ তু আলাহনুকে চারটি বিষয় বলতে শুনেছি তিনি বলেছেন আমি নবী সাল্লু আলসাল্লাম হতে শুনেছি আবু সাইদ খির রদিল্লাহ তু আলাহন নবী সাল্লু আলাম এর সঙ্গে বারোটি যুদ্ধে অংশ গ্রহণ করেছিলেন